উপলক্ষ্যে বিশেষ লেকচার সিরিজটি রাহিম আলহামদুলিল্লাহ রসুলিমিদন দুনিয়া। মালিক ইবেন দিনার রাহিমাহুল্লাহ ও মুজাহিদ রহিমাহুল্লার সূত্রে করেছেন তবে মালিক ইবেন পরিবর্তিত আবি বাকর আল মুজায়নি রহিমাহুল্লা সহ সালাত্তের অনেকেই এই উক্তিটি করেছেন উক্তিটি হলো আমরা যেই দিনগুলো অতিক্রম করছি তার মধ্যে এমন কোন দিন নেই যা বলে না হে আদম সন্তান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 চাটকার আলেমকে জনগণের সামনে দাঁড় করিয়ে দেয় দুঃখের ব্যাপার হলো আজ মুসলিম উম্মা ভন্ড আলেমদের ভিড়ে হক আলেমদের খুঁজে বের করার যে মানদণ্ড ছিল তা হারিয়ে ফেলেছে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 তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তখনকার বাদশাহ আলিমদের সাথে একটি মিটিং ডাকলেন কেননা লোকজন আলিমদের মেনে চলত এবং তাদের কথা মিটিং শুরু হলে বাদশাহ বললেন আলহামদুলিল্লাহ আমরা টেলিভিশনের সমস্যাটাকে ফেলেছি এবং আলিমদের কাছে হস্তান্তর করে দিয়েছি আর টেলিভিশন এখন কেন্দ্রিক। বাদশাহ কথার উত্তরে কেউই কিছু বলছিল না সবাই নীরব ছিল এমন সময়ই শায়েক এবেন কাদ নিরবতা ভেঙে হকের পক্ষে দাঁড়ালেন ঠিক যেন একজন সিংহ গর্জন করে উঠল আল্লাহ জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করে দিন দাঁড়িয়ে গেলেন এবং বলে উঠলেন এটি সত্য নয় ফলে সাথে সাথেই বিবাদ শুরু হয়ে গেল ঘটনাটি এই জন্য কারণ আমি তার সাথে হজ করার সময় একদিন তার পাশে বসেছিলাম তখন একজন লোক তার নিকট আসলো এবং জিজ্ঞেস করলো শায়ক টেলিভিশন সম্পর্কে ইসলামের বিধান কি লোকটি কোনো তালিবুল ইম ছিল না বরং সে একজন সাধারণ লোক ছিল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 আমি হাসান আল বস্রী রহিমাহুল্লাহ এবং মুজাহিদ রহিমাহুল্লাহ এবং অন্যান্যদের কাছ থেকে যে সকল উক্তিগুলো বর্ণনা করেছিলাম তা সবই আমাদের প্রতিদিনের কাজের সাথে সম্পর্কিত প্রতিটি সাধারণ দিন একজন মুমিনের কাছে অত্যন্ত মূল্যবান একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় রমাদানে যখন বিভিন্ন নেক আমলগুলোর সবাব কয়েক গুণ থেকে কয়েকশো গুণ বৃদ্ধি করা হয় তখন দিনগুলো কতই না মূল্যবান হয় আল্লাহালা কিছু মাসকে অন্য মাসের তুলনায় বেশি গুরুত্ব দিয়েছেন আশহুর আল হুরুমের চার মাসের দিকে তাকালে দেখা যায় আল্লাহ বলেছেন হরুম নিশ্চয় আকাশ মন্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহ বিধারে মাস গণনায় ১২টি। এর মধ্যে বিশেষভাবে চারটি মাস হচ্ছে সম্মানিত এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম অতএব তোমরা এই মাসগুলোতে ধর্মের বিরুদ্ধচারণ করে নিজেদের ক্ষতি সাধন করোনা সুরা আত্মাবাহ আয়া ছত্রিশ এগুলোর মধ্যে দ্বিতীয় ধাপে আছে আশাহরুল হারাম হজের সময় নির্দিষ্ট মাস সমূহ সুরা আয়াত ১৯৭। এই বারো মাসের মধ্যে চারটি মাস বিশেষ মর্যাদাপূর্ণ তার মধ্যে একটি হল জিল হজ মাস আর নিঃসন্দেহে সবচেয়ে উত্তম মাসের ব্যাপারে আল্লাহ বলেন রমাদান এমন এক মাস যেই মাসে কোরআন করা হয়েছে সুরা বাকাশি একই ভাবে কিছুদিন অন্য দিনের তুলনায় মর্যাদাপূর্ণ আবার কেয়ামের কারণে দিনের তুলনায় রাত বেশি মর্যাদাপূর্ণ যেমন আল্লাহ তিলহ মাসের ১০ দিনের শপথ নিয়েছেন আল্লাহ বলেছেন ফজরের শপথ ১০ রাতের শপথ সুরা ফজর আয়াত এক থেকে দুই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 এই বাতাস আমাদের চারপাশ দিয়ে বয়ে যায় ঠিকই তবে এটি মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে যায় এ কারণে এই বাতাস একবার চলে গেলে অর্থাৎ রমাদান শেষ হয়ে গেলে এই বাতাস উপভোগের আর কোনো ঠান্ডাও লাগে না আবার কারো মৃত্যু হয় না বরং এই ঠাণ্ডা হওয়া মানুষকে আনন্দ দেয় যে কিনা আর কখনোই দুঃখী হবে না এ ব্যাপারে আর তাবারানিতে একটি হাদিস বর্ণিত আছে মুহাম্মদী বিন মাসলাম রাজিয়াল্লাহু আনহু বলেন রসুল্লা সাল্লাই বলেছেন নিজেকে ওই মৃদু বাতাসে মুক্ত করো নিজেকে রোমাঞ্চিত করো তার পরশে নিজের পাহুগুলোকে মেলে ধরো ওই মুক্ত যে কখনো ওই রকম ঠান্ডা হওয়াকে অনুভব করতে পেরেছে সে কখনোই দুঃখের সম্মুখীন হবে না এই রকম মৃদুবাতাস রমাদান মাস জিলহজ মাস লাইলাতুল কদরের রাত্রিতে প্রবাহিত হয় যখন নেক আমলের সবকে কয়েক গুণ থেকে কয়েকশ গুণ বর্ধিত করা হয় একটি ঘটনা বলি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 তখন আমাদের অবশ্যই তা প্রতিহত করতে হবে এবং এসব বাধার বিরুদ্ধে লড়াই করতে হবে দীন ইসলামে আমাদের যে কোনো সমস্যারই সমাধান আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনাবিহীন অবস্থায় রেখে যাননি অলসতা একঘেয়েমি জিন এবং মানুষের ওয়াসওয়াসা এই জাতীয় সমস্ত সমস্যার সমাধান দি ইন ইসলামে বিদ্যমান উদাহরণস্বরূপ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 সুরা মুতা বলেছেন এই আখিরাতের ব্যাপারে প্রতিযোগীদের প্রতিযোগিতা করতে দাও আয়াত ছাব্বিশ আল্লাহর কসম এটা আল্লাহর নিকট দৌড়ে এগিয়ে যাওয়ার মতো ওহাইবিবেন আল ওয়ার্দ বলেন তুমি যদি এই দৌড়ে প্রথমে আল্লাহর নিকট পৌঁছাতে পারো তাহলে প্রথম হও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 রসুল্লা সাল্লাম বলেছেন ভালো কাজের সব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত তবে সিয়াম ব্যতীত অর্থাৎ আল্লাহর ইবাদাতে যেসব ব্যাপার প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার প্রত্যেকটির জন্যই ইসলামের সমাধান আছে ইবাদাতের জন্য প্রথমে নিজেকে প্রস্তুত করে নিতে হবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে যাতে এক ঘেইমি দূর হয়ে যায়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 এই মাসে একগুণ ইবাদত করলে সেটা বিনিময়ে কতগুণ হবে একমাত্র উদাহরণ তো সর্বোত্তমিত যে মুমিন মুমিনবে হোক সে পুরুষ অথবা জীবন দান করব। আর তাদেরকে অবশ্যই তারা যা করতো তার চেয়ে উত্তম প্রতিফল দিব সুরা আন্না হল আয়াত সাতানব্বই ভালো করে খেয়াল করি এটা আল্লাহর ওয়াদা আল্লাহ অবশ্যই উত্তম জীবন দান করবেন যদি আমরা মুমিন হই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 আখিরাত এবং দুনিয়া উভয় ক্ষেত্রেই আমাদের জন্য উত্তম ফয়সালা হবে অর্থাৎ আল্লাহ আমাদেরকে এমন এক শুভ সুযোগ বা অফার দিচ্ছেন যেই অফার গ্রহণ করলে আমরা আখিরাতে চুরান্ত সফলতা দার প্রান্তে পৌঁছে যাব ইনশাআল্লাহ ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন রেইঙ্গস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www. raindrops media.org or facebook page www.facebook.com slash raindrops media or youtube channel www.youtube.com slash raindrops media org 2015